اشهد ان محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على البلاح حي على البلاح Yeah.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 আলহামদুলিল্লাহ আল্লাহ পাকসহন আমাদেরকে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য মোহাম্মদ সোল্লায় একত্রিত হওয়ার তফিস দিয়েছেন আল্লাহ তিনি আমাদেরকে জমিনে পাঠিয়েছেন সুনির্দিষ্ট কিছু কাজ করার জন্য এবং তিনি সেই সময়টাও নির্দিষ্ট করে রেখে দিয়েছেন এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যাওয়ার জন্য এবং তারই কাছে আমাকে ফিরে যেতে হবে এবং আল্লাহর কাছে এই দুনিয়ার জীবনে আমরা যা কিছু করলাম সকল রিপোর্ট পেশ করতে হবে यह निर्दिष्ट समय ठीक रेखे मानुष यह दुनिया कटकर्म कीणीय दायित्व और ता पालन करते बुझे देवार् जुगे जुगे नबी रसुल आलमद सालमगण के पाठन তারা আল্লাহর পক্ষ থেকে মানুষের করণীয় জানিয়ে দিয়েছেন এবং সে কাজ আঞ্জাম দেওয়ার সেই পদ্ধতি বাস্তবে নিজেরা আমল করে দেখিয়ে শিখিয়ে গেছেন আমাদের দায়িত্ব হল যে আমাদের সে দায়িত্বটা কি কর্তব্য কি এটা জানা আমাদের অপরিহার্য যদি আমার দায়িত্বটা কি জানতে না পারি তাহলে তো আমি সে দায়িত্ব আঞ্জাম দিতে পারবো না আর যদি সে দায়িত্ব আঞ্জাম না দিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে যাই সেদিন তো জবাব দেবার কোনো পথ আর থাকবে না আল্লাহ পাকসুবহানু তা আমাদেরকে সেই দায়িত্ব অনুভূতি জাগিয়ে দিয়েছেন তার রাসুলকে প্রেরণ করেছেন রাসুল সাল্লু আলাইহামকে প্রেরণ করেছেন আর তার উদ্দেশ্য বর্ণনা করেছেন তিনি আল্লাহ দিনে তার রাসুলকে হেদায়াত এবং দিনে হক সহকারে পাঠিয়েছেন উদ্দেশ্য হল তারা যেন দুনিয়ায় প্রচলিত সকল দিনের উপর এই দিনে হক ইসলামকে বিজয়ী করতে পারেন যদিও মুর্শিক্রতা অপছন্দ করে তাহলে রাসুল প্রেরণের উদ্দেশ্যটাই হল দিনে হকের বিজয় দুনিয়ায় সকল যুগে সকল সময়ে মানুষ না কোন দিন মেনে চলে কারণ দিন ছাড়া মানুষ চলতে পারে না মানুষের জীবন জীবনযাপনের জন্য যেই নিয়ম যেই পদ্ধতি যেই প্রথা যেই রসুম তারা মেনে চলে সেটা দিনেরই অংশ যার নাম হল শরিয় আল্লাহাক সুবাহ মানুষের জন্য দিন হিসেবে একমাত্র ইসলামকেই নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহ ঘোষণা করে দিচ্ছেন আলিয়া আকমাল ইসলামা দিনা আজকার দিনে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করলাম এবং দিন হিসেবে ইসলামকে তোমাদের জন্য আমি নির্দিষ্ট করে দিলাম মনোনীত করলাম ইসলামকেই দিন হিসেবে আমি পছন্দ করলাম আল্লাহ পাক সুবাহানাহ তালা তার দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আর এই পরিপূর্ণ দিনই হল মানব জাতির জন্য নিয়ামত আর সেই পরিপূর্ণ দিন মানার মাধ্যমেই মানুষ প্রকৃতপক্ষে পূর্ণ নিয়ামত প্রাপ্ত হয় আমরা যদি আজকের বাস্তবতাটা দেখি এই সংক্ষিপ্ত সময়ে অতীতের সকল প্রেক্ষাপট আলোচনা করার সময় সুযোগ নেই आजकल दुनिया मानुषर जीवन कैत मानुष जचालना करियंत्रण कर आन कानून विधि विधान नियमता मे चल कि अल्लाह पक्सुबहान मनोनीत दिन सेमाम के केंद्र करा আল্লাহাকুবান পক্ষ থেকে মানব জাতির জন্য নির্দিষ্ট করে দেওয়া সেই দিন ইসলাম কে মানুষ তার দিন হিসেবে মেনে চলছে না ছাড়া। তাদের নিজেদের পছন্দ অনুযায়ী তারা বিভিন্ন দিন তারা নিজেরা তৈরি করে নিয়েছে হয়তো অতীতে কেউ তৈরি করেছিল আজ তারা সেটা মেনে চলছে অথবা তারা নিজেরাও নিজেদের জন্য সেই দিন তারা তৈরি করে নেই এটা অতীতে সকল জামানায় এমন অবস্থাটাই ছিল আল্লাহর দিন ইসলাম ছাড়া যত প্রকারের দিন আছে সেগুলো হলো আদিয়ানে বাফিলা সেগুলো হলো কুফুর আল্লাহর দেওয়ার দিন ছাড়া অন্য কোনো দিন যদি কেউ মেনে চলে তার মুসলিম দাবি করার কোনো অধিকার নেই সে ইসলাম থেকে বিচ্ছুত সে আল্লাহর দিন ছাড়া অন্য কোন দিন তোমরা তালাশ করছ অথচ আসমান এবং জমিনে যা কিছু আছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী হিসেবে আছে অর্থাৎ সমগ্র সৃষ্টিকুল তারা আল্লাহর দেওয়া মনোনীত সেই দিন মেনে চলছে আর মানুষ আল্লাহর দেওয়া দিন না এর পরিবর্তে তারা নিজেরা দিন তৈরি করে নিয়েছে আর সেই দিনের নামই হল শয়তানি দিন আল্লাহর দিনের পরিবর্তে দুনিয়ায় যত দিন আছে সেই দিনের মূল পরিচালনাকারী হল একমাত্র শয়তান আমি এর আগেও স্পষ্ট করে এটা বলেছি যে দুনিয়ার মানুষ দুই কিভাবে ভাগে বিভক্ত হয় মানুষ আল্লাহর বান্দা নয়তো শয়তানের বান্ধা মানুষের আর কোনো ইরাক নাই হয়তো সে আল্লাহর বান্দা হবে নতুবা শয়তানের বান্দা হবে আল্লাহর বান্দা হল তারাই যারা আল্লাহ কাক্স বাহানাহু তাহালাকে তার সত্তা এবং গুণাবলী সহকারে পরিপূর্ণভাবে তার উপর ইমান আনবে এবং তার সত্তা এবং গুণাবলীর কোনো একটি অংশেও আর কারও সামান্যতম অংশ আছে বলে বিশ্বাস করবে না সব প্রত্যাখ্যান করবে নিরঙ্কুশভাবে আল্লাহর জাত এবং সিফাতের প্রতি ইমান আনবে স্বীকৃতি দেবে বিশ্বাস করবে এবং সে অনুযায়ী আমল করবে আল্লাহর ওয়াহাদানিয়তকে পরিপূর্ণভাবে নির্বেজাল করবে খালেদ করবে সেখানে অন্য কোনো কিছুরি সেখানে জায়গা দিবে না আর তার সেই পরিপূর্ণ আপিদার মাধ্যমে সে দিনের মধ্যে প্রবেশ করবে আল্লাহ যখন যে নবী পাঠান যে রাসুল পাঠান আল্লাহর পক্ষ থেকে যে কিতাব পাঠান সে নবী এবং কিতাবের প্রতি ইমান এনে নবীর অনুসরণ করে চলবে সেই কিতাব মেনে চলবে আর শয়তানের বান্দা হল তারাই যারা এখান থেকে বিচ্ছুত হয়ে যায় আল্লাহকে পরিপূর্ণভাবে তার সত্তা এবং গুণাবলী সহকারে একেবারে খালেজ করে নিরঙ্কুশাবে তার প্রতি ইমান আনে না বরঞ্চ অন্যদেরও কোথাও কোথাও জীবনের কোন একটি অংশে সে অন্যদেরও কোনো ভাগ আছে মনে করে অন্যকে বন্টন করে কিছু অংশ দেয় এরা হলো শয়তানের বান্দা যেমন আপিদাগত তেমনি আমলগত ভাবে এখন আমাদের করণীয়টা কি আমাদের প্রথম যেই জিনিসটি আমাদেরকে আমাদের করণীয় সম্পর্কে আমাদের জানা দরকার কারণ আমরা প্রত্যেকেই দুনিয়ায় অনন্তাকালের জন্য আসেনি আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের জন্য পাঠিয়েছেন আর সেই সময়টা যখন শেষ হয়ে যাবে চলে যেতে হবে আর সেই চলে যাওয়াটা কোনো এমন জায়গায় নয় যে যেখানে সেই আল্লাহর কাছে হাজির না হয়ে রক্ষা পাওয়া যাবে এমন কোনো জায়গা থাকবে না ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সকলকেই আল্লাহর সামনে হাজির হয়ে যেতে হবে সেখানে আল্লাহর কাছে নিজের সেই কাজ সম্পর্কে নিজের দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে আমরা যখন আজ দেখতে পাচ্ছি সারা দুনিয়ায় কুপুরের রাজত্ব আজকের দুনিয়ার মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষ শয়তানের গুলামি করছে আল্লাহ পাকসুবাহ তালাকে একমাত্র ইলা হিসেবে জীবনের সকল ক্ষেত্রে মানতে পারছে না বা মানছেও না যারা মানার ইচ্ছা করে মানতে চায় তারাও মানতে পারছে না কারণ শয়তানি শক্তি দুনিয়ায় আজ এত প্রবল আর শয়তান তার দিনকে এমনভাবে মানুষের কাছে আকর্ষণীয় করে রেখেছে মানুষ এই শয়তানি দিনটাকেই পছন্দ করে গ্রহণ করে নিয়েছে আর যারা এই শৈতানি দিন থেকে মুক্তি চায় তারা সেই মুক্তির পথও খুঁজে পাচ্ছে না অসংখ্য বনি আদম আজ অসহায় দিশেহার আর মুক্তির পথ খুঁজছে কিন্তু মুক্তি কোথায় কিভাবে তা জানতে পারছে না বুঝতে পারছে না এমন সন্ধান পাচ্ছে না এমন অবস্থা যখন বিরাজমান সেই সময়ে যারা আল্লাহর বান্দা তাদের করণীয়টা কি যারা আল্লাহর এবাদতি করতে চায় আল্লাহ কি একমাত্র ইলা হিসেবে মানতে চায় তাদেরকে এই সুযোগ করে দেওয়া তারা যেন নির্বিদায় বিনা বাধায় বিনা প্রতিবন্ধকথায় সে আল্লাহকে ইলা হিসেবে মেনে চলতে পারে সে সুযোগ করে দেওয়া এটা হল ইমানদাবদের দায়িত্ব আখ্যের দুনিয়ায় যেহেতু কুফুরি দিন বিজয়ী সেহেতু মানুষ ওই কুফুরি দিনের নাগপাশ থেকে মুক্তি পাচ্ছে না মুক্তির পথ খুঁজেও তারা এর সুযোগ পাচ্ছে না কারণ সারা দুনিয়ায় কুফ্ শক্তিগুলো আজ ঐক্যবদ্ধ তারা একটি প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি দুনিয়ায় মুসলমানরা যেখানে আল্লাহ দিন মেনে চলতে চায় ইসলাম মেনে চলতে চায় সেখানে দুনিয়ার সকল শক্তিগুলো ঐক্যবদ্ধভাবে মানুষের সেই অধিকার তাকে হরণ করে নেয় মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে ইমানদারকে সেই দিনের পথে চলতে দেয় না আমরা দেখতে পাচ্ছি আফগানিস্তানে পাকিস্তানে দেখছি আমরা ইয়ামনে সুমালিয়ায় মালেতে নাইজেরিয়ায় দুনিয়ার সকল জায়গায় এই দুনিয়ার কুফফার শক্তিগুলো কিভাবে মুহূর্তের মধ্যে তারা একই প্ল্যাটফর্মে তারা চলে আসে হতাশাজনক হলো দুনিয়ার মুসলমানরা আজ একটি প্ল্যাটফর্মে আসতে পারে না বিভক্ত বিচ্ছিন্ন নেতৃত্ব শূন্য তারা অর্গানাইজড না সুসংগঠিত না যে যোগ্য নেতৃত্বের প্রয়োজন ছিল যে ধরনের একটা যোগ্য একটা এমন বাহিনী প্রয়োজন ছিল যারা আজকে দুনিয়ার কুফ্ফার শক্তি যেইভাবে তারা একই প্লাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বিপক্ষে তারা অবস্থান নেয় তাদের সকল শক্তিগুলো তারা ব্যবহার করে মুসলমানদেরও এই ধরনেরই একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল যারা মুসলমানগণ সেই কুফফার শক্তিগুলোর চেয়েও তারা অধিক শক্তিশালী হবেন এবং কুফ্ফার শক্তিগুলোর সে তাদের শুধু প্রতিরোধ নয় তাদের অস্তিত্বকে বিলুপ্ত করে দেওয়ার জন্য তাদের পদ ছাড়া করবেন দুনিয়ার সকল ক্ষেত্রে তাদের উপর প্রচন্ড আঘাত হানার মতো মুসলমানদের মধ্যে সেই ইমানি তেজ উদ্দীপনা জাগিতোনা প্রয়োজন ছিল এবং সেই উদ্দীপ্ত ইমানের অধিকারী মুমিনদেরকে ঐক্যবুক্ত করে কুফ্ফার শক্তির বিরুদ্ধে শক্তিশালী একটি যুদ্ধ পরিচালনার প্রয়োজন ছিল আজকে মক্কায় দিনের প্রচার প্রসারের কাজ করেছিলেন তেরোটি বছর কিন্তু মক্কার কুফ্ফার নেতৃবৃন্দ এবং অধিকাংশ জনসাধারণ রাসুলের সেই দাওয়াত গ্রহণ না করে উল্টু তাদের পথ প্রতিরোধ করে চলছিল দাওয়াতের ক্ষেত্রকে তারা বাধাগ্রস্ত করছিল নির্যাতন নিঃসেষণ চালিয়েছিল মোদিনায়ক দিন গ্রহণ করার মতো নরম দিলের মানুষ সেখানে তৈরি হল আল্লাহর ইচ্ছায় এবং অনেকেই ইমান আনলেন এবং সেখানে দাওয়াতের কাজ সহজ করে তারা পরিচালনা করলেন আর অতি সহজে সেখানকার লুকগণ ইসলাম কবুল করতে থাকলেন মক্কার মানুষের হৃদয় ছিল খুবই কঠোর দিনের গ্রহণ করার ক্ষেত্রে তারা দিন গ্রহণ করত না কুফরির প্রতি তারা ছিল অত্যধিক অটল আর মদিনার লোকজন সে ইসলামের প্রতি সহানুভূতিশীল হল এই জন্য রাসুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সঙ্গী সাথী সহকারে রাসুল্লাহ আলি মদিনায় হিজরত করে তিনি দিনকে বিজয়ী করলেন যে কাজটা ছিল আল্লাহর পক্ষ থেকে দিন এহককে বিজয়ী করা রাকসুল্লাহ সাল্লাহু আলাইহ সাল্লাম যখন দিন এ হককে বিজয়ী করলেন সেই মক্কার মসৃগণ সেই মদিনায়ও তাদেরকে নিরাপদে থাকতে দিতে চাইল না আক্রমণাত্মক যুদ্ধ তারা শুরু করল রাকসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম তাদের সাথে যুদ্ধ করলেন বদরের ময়দানে উহুদের ময়দানে তাদের সাথে যুদ্ধ করলেন খন্দকে মক্কার মোর্শেকরা সকল ময়দানে হল এরপর রাসুল বিজয় অভিযান শুরু করলেন যারা ইসলামের বিরোধিতা করছিল কিতাবদারীগঞ্জ ছিল ইহুদিগঞ্জ ছিল খ্রিস্টানগঞ্জ ছিল তাদের সকলের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করলেন তখন আক্রমণাত্মক যুদ্ধের মাধ্যমে তিনি ইসলামের প্রচার প্রসার করলেন সাথে সাথে দিনকে বিজয়ী করলেন এবং দিনকে শক্তিশালী করলেন এবং দুনিয়ার সকল পরাশক্তির বিরুদ্ধেও শেষ পর্যন্ত যুদ্ধ করলেন তাদেরকে পরাজিত করলেন দুনিয়ার মানুষের জন্য সেই দিন মানার পত্তাকে সহজ করে দিলেন মানুষকে মানুষের গুলামী থেকে মুক্ত করলেন মানুষ স্বাধীনভাবে আল্লাহর গুলাম হওয়ার সুযোগ করে দিলেন আজ আমাদের করণীয় হলো। এই দুনিয়ার মানুষকে মানুষের গুলামি থেকে মুক্ত করা সকল মানুষ যেন আল্লাহ গুলামি করতে পারে সেই সুযোগ করে দেওয়া আর সেই সুযোগটা এমনিতেই হয় না যেইভাবে প্রয়োজন হয়েছিল বদরের উহুদের খন্দকের খাইবারের প্রয়োজন হয়েছিল তবুকের এমনি ধরনের আমাদের নতুন করে সেই বদর উহুদ খন্দকের জন্ম দেওয়া ছাড়া কোনো উপায় নেই রাসুল উল্লাহ সাল্লু আলহি সাল্লামের প্রদানক অনুসরণ করে দিনের বিজয় ইসলামের বিজয় করার জন্য সকল মানুষ ইসলাম স্বাধীনভাবে মেনে চলতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য কবল থেকে মজলুমদেরকে উদ্ধার করার জন্য আমাদেরকে অত্যধিক দৃঢ়পকের সাথে নিজেদের দায়িত্ব পালনের জন্য আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে এই জন্য প্রয়োজন সকলকে নিজের দায়িত্ব নিজে পালন করার জন্য हिसाब आल्ला स्पष्ट घोषणा तुम तुम पढ़ो तुम नामा पढ़ो तुम्हारे रेकर्ड दुनिया आजकल तुम्हारे रेकर्ड पढ़ार कितब पढ़ार मैदान से हाजिर होते क्या क्यों करल्ला दिन विजयी है दुनिया जीवित थकते दिन मेने चलते विजयी ना এই দিন বিজয়ের জন্য রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম যেইভাবে যুদ্ধের অস্ত্র পরিধান করে সেনাপতির দায়িত্ব নিয়ে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছিলেন রাসুলের অনুসরণ করে এইভাবেই আমাদেরকে এই দায়িত্ব পালন করতে হবে আর এই দায়িত্ব পালনের মাধ্যমে হয়তো দিনের বিজয় হবে অথবা আমরা শাহাদত বরণ করব দুইটাই আমাদের সফলতা এবং বিজয় আল্লাহর সামনে হাজির হয়ে আমার এই কৈফিয়র পেশ করতে পারব এই রিপোর্ট দিতে পারব যার দ্বারা আশা করতে পারি জাহান নামের আঘাত থেকে মুক্তি পাওয়ার এখন আমরা মনে করেন আমরা কিভাবে করব আমাদের প্রয়োজন হল আজ এমন যত চ্যুত হোক ক্ষুদ্র হোক আমাদের এমন একটা সমাজ গড়ে তোলার যে সমাজের লোক শুধুমাত্র আল্লাহ পাকসুবাহান আহু তালার প্রতি পূর্ণাঙ্গ ইমান আনবে পরিপূর্ণভাবে ইমান আনবে তার আকিদাকে নিরঙ্কুশ করবে আল্লাহ পাকসুবাহান আহু তালাকে নিরঙ্কুশ এককভাবে একমাত্র ইলাহ হিসাবে মাবুদ হিসাবে ইমান আনবে এবং জীবনের সকল ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ দিয়ে আবাদতি করবে মানুষ শুধুমাত্র রাসুল উল্লাহ সাল আলাইহ্লামের পূর্ণাঙ্গভাবে অনুসরণ করবে ইস্তেবা করবে জীবনের সকল ক্ষেত্রে কোনো একটি ক্ষেত্রে দুইটি ক্ষেত্রে নয় জীবনের সকল ক্ষেত্রে তার ব্যক্তিগত জীবনে তার পারিবারিক জীবনে সামাজিক জীবনে তার অর্থনৈতিক জীবনে তার ব্যবসা বাণিজ্যে তার শিল্প কারখানায় তার কৃষিতে সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ পাশুবহানি এবাদতই করবে মানুষের জীবনের কোনো একটি জায়গাও আল্লাহর এবাদতের বাইরে থাকবে না এমন একটা ক্ষুদ্র সমাজ হলো আমাদেরকে গড়ে তুলতে হবে সকল মানুষ যাতে যে এই সমাজের প্রতিটি মানুষ শুধুমাত্র আল্লাহ পাশুবাহান আহ তাহলার প্রতি নিরঙ্কুশ ভাবে ইমান এনে জীবনে সকল ক্ষেত্রে আল্লাহকে মেনে চলতে পারে আল্লাহর অ্যাবাদতি করতে পারে দাসত্ব করতে পারে গুলামী করতে পারে আর জীবনের সকল ক্ষেত্রে একমাত্র রাসুল উহ সাল্লামকেই অনুসরণ করতে পারে এমন একটা সমাজ আমাদের গড়ে তোলা দরকার সেটা যত কুদ্রই হোক না কেন যত স্বল্প সংখ্যকই হোক না কেন এমন একটা জায়গা আমাদের এমন একটা সমাজ আমাদের গড়ে তোলা দরকার এরপর সেখান থেকে দিনের বিজয়ের জন্য সর্বত্র দিনের দাওয়াত প্রচার করা মানুষকে দিন মানার জন্য সেই দিকে আহ্বান জানানো আর দিনের এই দিনটা মানুষের কাছে প্রচার করা পৌঁছে দেওয়া দিন শিক্ষা দেওয়া ইসলাম শিক্ষা দেওয়া ইসলামে আইন কানুন বিধি বিধান নিয়ম কানুন যা আছে সবকিছু মানুষকে জানানো বুঝানো আর মানুষ যাতে সেইগুলো মেনে চলতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য আমাদের অত্যন্ত শক্তিশালী একটা বাহিনী গড়ে তোলা দরকার যেখানে আল্লাহর এবাদতি করতে বাধা দেওয়া হবে যেই বাধা দেওয়া দেবে সে পাকই ফেরাউন নমরুদ আবুজেহেল আবুল আহাবি হিসাবে ডিক্লারেশন দিয়ে আল্লাহর দুশ্মন হিসেবে ঘোষণা দিয়ে মুসলমানদের দুশ্মন হিসেবে ঘোষণা দিয়ে তাকে নির্মূল করার জন্য সর্বশক্তি নিয়োগ করতে হবে আর এমন একটা বাহিনী দরকার যারা এই এমন শক্তি বলেই এই কুফ্ফারকে নির্মূল করতে পারে এইভাবে যদি আমরা আমাদের কাজগুলো করে যেতে পারি সেই দিন পরিচালনার জন্য দিন মানার জন্য একটা পরিবেশ তৈরি করা মূল কাজ হল ইসলাম মানার জন্য একটা পরিবেশ তৈরি করা কেউ যাতে বাধা দিয়ে আমাদেরকে দিন মানতে আটকাতে না পারে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে এমন শক্তি যাতে কোথাও না থাকে যেই সামনে দাঁড়াবে তার ঘরের উপর মাথা রাখা যাবে না সে আল্লাহর দুশ্মন मुमुंदर दुश्मन मुसलमान दुनियाबादेष्टा चल रही क्षुद्रतम एक पर्यायी जेखने शुद्ध आल्ला पूर्णांग भावाना के मजबूत करल के परशुद्ध करी जे क्याकर्म सब किस के संशोधन करी एसलम अनुजायी हमारे जीवन के पुनर्गठन करीबारान जाहिलियार ओ जमाना बरेखान बरे ही दुनिया मानुषर सामने आदर्शन पृथ्वी से युगा के सोनाली जुग हिसाब मानुष आज स्वीकृति देय সাহাবায়েক রাম রই আল্লাহ তালানহুমদের সেই আদর্শ একটা সমাজ গড়ে তোলার জন্য আমাদেরকে এখনই নিজেদেরকে তৈরি করার জন্য এই সমাজটা গড়ে তোলার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে সেই সমাজের প্রথম ইউনিট হবে একজন ব্যক্তি একজন ব্যক্তি প্রথম মডেল হওয়া দরকার যে তিনি শুধুমাত্র ইমানের এই পরিপূর্ণ ইমানের উপর অটল হবেন এখান থেকে নরছর করবেন না आर की आमी वेट की ए और ये की मना करते हमी सेक्ति हबी आल्लर का जवाब दी आल्लर सामने हाजिर होते सामने अपेक्षा करम शांति सुखर जानना अथवा चरम कष्ट आर लाछनार जगह आजबर जगह जहां नाम से कठिन अवस्था मेरे सामने हाथ नयो जहाार नाम और নির্ধারিত হবে আমাদের ইমান এবং আমলের দ্বারা এই আমি এই জন্য এই মডেল আমি নিজে হব আমি বাঁচার জন্য দ্বিতীয় একজন থেকে শুরু হল আমরা প্রত্যেকে চেষ্টা করবো নিজের পরিবার নিজের নিকটবর্তী যারা আছে আত্মীয় স্বজন প্রতিবেশী চীনা জানা সকলের এইভাবে আস্তে আস্তে সম্প্রসারিত হবে আমরা প্রত্যেকেই যদি নিজেদেরকে एक यूनिट गई सदस्य हई इम राष्ट्र निजे इसलमी राष्ट्र जो उम्मत हरकार उम्मत एक जन व्यक्ति कुरान मजिदी आल्लापुमा दिए इब्राहिम आलाईसलम के एक उम्मत एक जी সেটা আমরা একটা পরিবার যদি অন্তত সেই দিনের পরিপূর্ণ অনুসারী বানাতে পারি সেটা একটা ইসলামী রাষ্ট্র সেখানে ইসলামের সবগুলো হুকুমাহ সেখানে হবে। এইভাবে একটা পরিবার যদি একশোটা পরিবার হয় সেটা আর একটু বড় একটা ইসলামী রাষ্ট্র হল এইভাবেই ওই সমাজ যে সমাজটা বলছে সেই সমাজটা গড়ে উঠবে এইভাবে একবারে জিরো থেকে শুরু করে আমাদেরকে গড়ে তুলতে হবে আর সেটা হবে এই সমাজের মধ্যে আদর্শ মডেল এইভাবে দিনের প্রচার প্রসার এবং দিন মানার মতো একটা আদর্শ মডেল তৈরি করে যদি আমরা কাজ করে যাই এক পর্যায়ে এদেশের অনেক মানুষ সেই দিনের ছায়া তলে আশ্রয় নেওয়ার সুযোগ পাবে সাথে সাথে একটা মনে রাখতে হবে যে আমি যদি এখন পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ইমান এনে রাসুল্লাহ সাল্লাহ আলাইহসাল্লামের প্রতি ইমান এনে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহরই এবার যদি করতে চাই আর এবাদতির ক্ষেত্রে রাসুলুল্লাহ অনুসরণ করতে চাই কুফফার শক্তি এটা করতে দেবে না আমাদেরকে আজকে ওই মিশর গিয়ে ফেরাউন কে হবে না ইরাকে গিয়ে নমরুদ কে কুসতে হবে না আর মক্কায় গিয়ে আবু জেহল আবুল আহাবকে কুসতে হবে না আমি যখন প্রকৃতপক্ষে ইমান এনে আমি সে ইমান অনুযায়ী চলার চেষ্টা করব আমাদের আশপাশে চুকের সামনে হয়তো নিজের পরিবার থেকেই নিজের আত্মীয় স্বজন থেকেই নিজের প্রতিবেশী থেকেই চেনাজানা লুক থেকেই অনেক আবু জেহেল অনেক আবু আহাব অনেক নমরুদ ফেরাউন আমরা দেখতে পাব এগুলোকে চিহ্নিত করতে হবে এবং তাদের সকল আধিপত্য কর্তৃত্বকে নসব করে দিতে হবে দিনের বিজয়ের জন্য আর দিনের বিজয়ের জন্য প্রয়োজন হল শক্তির শক্তি ছাড়া কখনো দিন বিজয়ী করা যায় না রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম শক্তি প্রয়োগ করেই দিনকে বিজয়ী করেছিলেন বদরের ময়দানে কুফ্ফারের সর্দার সে আবু জেহেলকে সেখানে হত্যা করা হয়েছিল কুফ্ফার সর্দারকে হত্যা করা হয়েছিল আর সেই সময় যত মক্কা সেই কাফের মুর্শিকরা যারা ছিল কোরাইশের তাদের অনেককেই সেখানে হত্যা করে কুফের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল इसलमर विजय प्रयोजन और बदले बड़े दिन प्रभावि चतुर्दी सर एक दिन विजयी केपूर्ण इमान अधिकारी हवा और अमल के इमान अनुजी भरे तोलाम क्षेत्र परिपूर्ण पदे परिशुद्ध हुआ নিজের ব্যক্তি হিসাবে পরিপূর্ণ যদ যখন আমার ইমান এবং আমল হয়ে যাবে সে আমলের অন্তর্গতই হল আল্লাহ দিনের বিজয়ের জন্য আমার যে দায়িত্ব আল্লাহ দিয়েছেন সে দায়িত্ব পালন করা সেই দায়িত্বটি পালন করার জন্য একমাত্র পন্থা হল জিহাব জিহাব ছাড়ার কোন পথ নেই এই জন্য তোর জন্য প্রশিক্ষণ নেওয়া সামরিক প্রস্তুতি নেওয়া সমরাস্ত্র সংগ্রহ করা এ মুসলমানদের জন্য ফরজ মুসলমানরা নিরস্ত থাকবে না মুসলমানরা সশস্ত্র হবে সেই প্রস্তুতি নিবে অস্ত্র শস্ত্র সংগ্রহ করবে তৈরি করবে প্রস্তুতি নিবে প্রশিক্ষণ নিবে কুফা শক্তির শক্তিকে খর্ব করবে বিভিন্ন ঘাটিতে অপেতে থেকে কাঠেরদের নির্মূল করার জন্য অপ পেতে থাকবে আল্লাহ পাকসুবাহ আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন এই দায়িত্ব যদি আমরা উপলব্ধি করি বুঝি তাহলে আমাদের পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ইমান আনা দরকার প্রচলিত মানুষের ধারণায় যে ইমান মনে হয় সেই ইমান নয় যেই ইমানের জবাব দিয়েছিলেন রাসুল্লাহ সাল্লু আলাই সেইভাবে ইমান আনতে হবে ইমানের কোনো ত্রুটি আল্লাহ পাকসুবাহান্লা গ্রহণ করবেন না বান্দার আমলের ত্রুটি আল্লাহ মাফ করে দিতে পারেন কিন্তু ইমানের ত্রুটি আল্লাহ গ্রহণ করবেন না কোরআন মজিদি আল্লাহ বলে দিয়েছেন এবং সাহবায় কেরাম রাধু আল্লাহ তালানহমদেরকে লক্ষ্য করে বলছেন যদি অন্যরা যারা এখন উপস্থিত নয় তারা যদি তোমাদের মতো ইমান আনে তাহলেই হ্যাডায় পাবে নতুবা পাবে না সাহবায়ে কেরাম রাদু আল্লাহুতারহম যেইভাবে ইমান এনেছিলেন সেইভাবে ইমান আনতে হবে কারণ ইমানকে সম্পূর্ণভাবে খালেস করতে হবে নিরঙ্কুশ করতে হবে বেজাল মুক্ত করতে হবে সকল প্রকারের শির এবং বেদ থেকে আর সাথে সাথে সে নিজের আমলকে পরিশুদ্ধ করতে হবে আমরা প্রত্যেকে যদি এইভাবে নিজেদেরকে ইমান এবং আমলের ক্ষেত্রে আদর্শ হিসাবে গড়ে তুলতে পারি আর এই সংখ্যা যদি দিন দিন হয় ততই ইমান দ্বারদের একটা শক্তি বৃদ্ধি পাবে ইমানদারদের যেই সমাজের কথা আমি বলছি কুদ্র একটা সমাজ সেই সমাজ হবে আনডিক্লার্ড হলেও গড়ে উঠে যাবে না সেটা সম্প্রসারিত হতে হতে শুধু একটি দেশ নয় দুটি দেশ নয় সারা দুনিয়ায় সেই সমাজ প্রতিষ্ঠিত হবে বিজয়ী হবে এইভাবে দিনের বিজয় ক্রমান্বয়ে আসবে ইনশাআল্লাহ তো আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন যেন আমরা পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি ইমান এনে জীবনের সকল ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামের অনুসারী হয়ে আল্লাহর দিনকে এই জমিনে বিজয়ী করতে পারি কুপ্পার শক্তির সকল তৎপরতাকে আমরা স্তব্ধ করে দিতে পারি তাদেরকে এই জমিন থেকে অপমানিত লাঞ্ছিত করে তাদেরকে আমরা ধ্বংস করে দিতে পারি এবং দিনে হককে বিজয়ী করে সকল মানুষ এর জন্য আল্লাহ দিন মানাটাকে সহজ করে দিতে পারি আল্লাহদের তৌফিক দান করুন আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিন আহমাদু না ونعوذ بالله من شرور انفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ايها الاخوان امنوا بالله ورسوله ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া সাকুল্লাহ আইয়ুহাল ইকওয়ান ওয়া'তাছিমু বিহাব্লিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আল্লাহুম্মা আইন্নাল আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা اللهم ارنا الحقا حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم انسرنا فإنك خير الناصرين اللهم حفظنا فإنك خير الحافظين اللهم رحمنا فإنك خير الراحمين اللهم أنجل مستضعفين من المؤمنين والمؤمنات اللهم اجد المجاهدين اللهم منصر المجاهدين اللهم احفظ المجاهدين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذ من خذى دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم إنك عفو تحب العفو فعف عنا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه جواد كريم ملك برررعوف الرحيم качать на том, что...